ওয়ালাইকুম বরহম বাকু আউযুহু ওয়া রাসূলিল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صلیت على ابراهيم وعلى দি হদ কম ব بسم الله الرحمن الرحيم وعاشرون من بالمعروف فإن كرهتون فعسى أن تكروا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আমরা পারিবারিক জীবন নিয়ে কথা বলছিলাম বিবির সাথে কেমন আচরণ হওয়া উচিত হজরত রসুল করিম সাল্লু আলি আসাল্লামের আচরণ কেমন ছিল বিবিদের সাথে সে অনেক আগে থেকেই কথা চলছিল যে আসলে যেগুলোর মধ্যে নামাজ সম্পর্কে বলেছিলাম যে প্রাণ একেরই মে এতবার উল্লেখ থাকা সত্ত্বেও নামাজ কিভাবে পড়তে হবে তার বিস্তারিত আলোচনা কোরআন একেরই মেনে অথচ সমাজে কিভাবে চলতে হবে আরেকজনের ঘরে কিভাবে ঢুকতে হবে এই সম্পর্কে লম্বা আলোচনা বিষয়গুলোকে ইসলামীকরণ শরীয়তের মতো করে করা এটাকে কত গুরুত্ব দিয়েছেন এর থেকে বোঝা যাবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমার ঘর আমার ঘরের মধ্যে আমি কেমন ঘরের মানুষের কাছে যে উত্তম সেই আসলে উত্তম কারণ সেখানে তার আসল রূপটা ফুটে ওঠে রসুল বলেন যে আমি আমার ঘরে তোমাদের মধ্য থেকে উত্তম পুরুষ স্বামীর হক সবচেয়ে বেশি আদায় করি আমি এটা হচ্ছে কারণ এটা আমরা দেখি বহু মানুষ এমন যার ঘরোয়া জীবনটা অত্যন্ত বাজে শুনি আমরা দেখিও কিছু উভয়ের ক্ষেত্রেই স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই ঘরে তো বাইরে আসলে তাকে দেখা যায় একজন ভদ্র মানুষ সকলের সাথী হাসি দিয়ে কথা বলেন স্বামী হোক স্ত্রী হোক উভয়ের ক্ষেত্রে একই মানুষটা যখন ঘরে ঢুকে তখন আল্লাহ তার তার মুখের হাসি ভাষা কোথায় চলে যায় আল্লামা আলম তখন তিনি কর্কশ হয়ে যান আসলে ওইটাই হচ্ছে তার আসল গুরু এই জন্যই রসুল বলেছেন যে ঘরে যে ভালো সেই আসলে ভালো তোমাদের মধ্যে এই জন্য রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম ভেতরের আচরণ কেমন হবে আমাদের সে সম্পর্কে তার কথা কাজ এগুলো দিয়ে প্রমাণ দিয়েছেন গত সপ্তাহে যেটা আলোচনা করছিলাম যে প্রথম যে হকটা সেখানেই আমাদের দুই নম্বরই করি আমরা অনেক শব্দটা শ্রুতিকটু হলেও ওটাই বাস্তব যা আমরা এই জায়গায় তাদেরকে মেয়েদেরকে অনেক ঠকাই সেটা হচ্ছে মহরের ক্ষেত্র ধোকাবাজির মহর বিশাল অঙ্কের মহর নির্ধারণ হয় যেগুলো না ছেলের সাথে সাথে সামঞ্জস্যের আশেপাশে যদি এমন হয় যে দেওয়ার নিয়ত নয় তো রসুল তো এই বিয়ে কে জিনার সাথে তুলনা করেছে অথচ এই বিষয়গুলো আমাদের মধ্যে খুব ইজি হয়ে বিশাল অঙ্কের একটা মহর নির্ধারণ কর। কথাটা গত সপ্তাহে বলেছি আবারও বলি কথাটা যে আমাদের এখানে মোহর হচ্ছে নির্ধারণ করার জিনিস না স্বামীটা আটকে যায় যে আমার এত বড় মোহরকে আদায় করবে তালাক দিলে তো বৈবাহিক সম্পর্কে আটকানোর একটা মাধ্যম বানাইলাম আমি মোহর ওই বিয়ের মধ্যে শান্তি আল্লাহর রহমত কি করে আসবে। যেখানে আল্লাহ তা বলতেছেন আমার অনেক নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন স্বামী স্ত্রী মোহাম্মত রহমত ভালোবাসার সম্পর্ক তোমাদের মধ্য থেকেই বিবি দিলাম যেন তার কাছে গিয়ে তোমার শান্তি হয় আর তোমাদের আপোষের মধ্যে আমি মাওয়া গভীর সম্পর্ক ও অরাহা দয়ার সম্পর্ক আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম বৈবাহিক সম্পর্কের কারণে এটা অটোমেটিক হয়ে যায় সেখানে আমি ওইটাকে অস্বীকার করে ওইটাকে অবজ্ঞা করে বড় অঙ্কের একটা মহর নির্ধারণ করলাম আটকানের জন্য আটকানের প্রশ্ন কেন আসবে এটা তো মহাবতির সম্পর্ক আটকানের প্রসঙ্গ কেন আসবে তো শৈতান তো পিছনে লেগেই আছে কারণ শৈতান কখনোই চায় না যে ওই সম্পর্কটা গভীর হোক কারণ এই সম্পর্ক গভীর হয়ে গেলেই তো মানুষ বাইরের বাজের দিক থেকে সে নিজেকে উঠে সে তার চোখের হেফাজত করবে সে বাজের কল্পনা থেকে নিজেকে বাঁচাবে সে জেনার মধ্যে লিপ্ত হওয়া থেকে নিজেকে বাঁচাবে যদি ওই সম্পর্কটা গভীর হয় এই জন্য শয়তান কখনই চায় না ওই সম্পর্কটা গভীর হোক আর আল্লাহ তাও ওই সম্পর্কটা এত গভীর চান দি সে আসছে বান্দা স্বামী যখন স্ত্রীর দিকে স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় মহব্বতের হাসি দেয় তখন আল্লাহ আরশ থেকে তাদের দিকে দেখে দেখে আসতে থাকে তো যেখানে এত খুশি হন বান্দার এই সম্পর্ক দেখে তো শতান সেখানে এটাকে এত চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে এই জন্যে নানা রকমভাবে শতান মেয়েদেরকেও ফুসলায় ছেলেদেরকেও ফুসলায় ছোট ছোটোখাটো বিষয়গুলো তার মাথার মধ্যে বড় করে দেখা বড় করে দেখা এটা বড় সমস্যা অথচ তার যে বড় সমস্যা তার বাইরে হয় সে মুখোমুখি হয় ওগুলার কোনো বিষয় না আমার বিবি করলে এটা বড়ো দোষ এই দোষ আমার বোনের মধ্যে আছে আমার সমস্যা নাই এই দোষ মায়ের মধ্যে আছে ওটা তো আমি বলবোই না কিন্তু যখনই বিবি এইরকম কোনো দোষ করে ফেলে তখনই এটা আমার জন্য বড় ধরনের অপরাধ হয়ে যায় এই দুবা হিসেবে এরকম থাকবেই অথচ সে আমি কিন্তু আমার বিবিটা গ্রহণ করি না এই হচ্ছে আমাদের অবস্থা স্বাভাবিক অবস্থা ভাই রসুল করিম সাল আলি ওয়াসাল্লামের ওই মোহরের প্রসঙ্গ আসছিল যে মোহর আমি ততটুকুই নির্ধারণ করব যতটুকু আমি দিতে পারব কারণ ওটা দেওয়ার জিনিস যে কথাটা বলা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ওই প্রবণতা চলে আসছে যে কোরআন হচ্ছে তেলাওয়াত এটা তেলাওয়াতের জিনিস সবসময় তেলাওয়াত সব সময় তেলাওয়াত করব আলম বারবার বলেছেন ভাবে। আল্লাহ ওয়ালাদের প্রসঙ্গ এনেছেন ওই যখন আল্লাহর আয়াতকে তাদের সামনে তিলাওয়াত করা হয় তো তাদের অন্তর কাঁপতে থাকে অন্তরের মধ্যে সেটা কি লাগে ওই ওইরকম অবস্থা হয় মমিনদের জিকিরের কথা বলা হয়েছে বারবার জিকির করার জন্য। হাদিসের ব্যাখ্যাও আসছে সবচেয়ে উত্তম জিকির কুরাহ করিমের তিলাবাত এটাও আসছে তো তেলাওয়াতো বাদ দিছি আর ওইটাকে বানিয়ে নিছি জায়গাটা কোথায় তেলাবতের যখন বাবা মারা যায় তখন হচ্ছে কোরআন তেলাওয়াতের মুহূর্ত আসে ঠিক এই মহরেরও একই অবস্থা মহর দেওয়ার মুহূর্ত আসে যখন মারা যাবে মানে দিবি যখন চলে যাবে তালাকের সময় আসে ভাই এটা তালাকের সাথে সম্পর্কিত না এটা তো বিয়ের সাথে সম্পর্কিত মহরের সম্পর্ক বীর সাথে আর আমি এটাকে লাগিয়ে নিছি তালাকের সাথে তালাক তো হচ্ছে শেষসীমা যে এর আগে আর চলবে না এটা দিয়েই তোমাকে শেষ করতে হবে এটা তো শেষসীমা এর আগেই তার পাওনা এটা তাকে দিয়ে দিতে হবে দেওয়ার ক্ষেত্রে নানা রকমের সল আমরা করি খুব এই জায়গায় ঠকাচ্ছি এগুলো এই সমস্ত মানুষের ইসলাম বিদ্বেষীদের চোখে লাগানো চোখে লাগে আমি তাকে হাফ কেন দিলাম বাবার সম্পদের অর্ধেক কেন দিলাম ভাইকে কেন ডবল দিলাম ওই খালি ওইটা নিয়েই কথা কিন্তু মেয়েগুলো যে সমাজে নানা জায়গায় নানা স্তরে বিভিন্নভাবে যে তারা বঞ্চিত হচ্ছে সেগুলো নিয়ে তাদের কোনো কথা নেই বহু নারী যে মহর পাচ্ছে না এটা নিয়ে কোনো তাদের আলোচনা নেই বহু বোন ভাইদের কাছ থেকে যে বাবার পাওনা পাচ্ছে না বাবার হক পাচ্ছে না ওটা নিয়ে কথা নাই হক নির্ধারণ করো ডবল পাক না পাক ওটা বিষয় তাকে সমান সমান দেন সে না পাক ভাই ওই ঠকানির কি অর্থ আছে মোহরের কথা বলছিলাম মহরের ক্ষেত্রে আমাদের মধ্যে যে খারাপ প্রবণতা সেটা হচ্ছে মাফ চায় না এটা একটা বাজে প্রবণতা তোমার কি কে বলছে এত মোহর ধরার জন্য আবার মাফ চাওয়ার জন্য মোহর তো শরীর দৃষ্টি ভঙ্গিত কমাও কমাও কমাও আল্লাহ হয়তো কৌ মেয়েদের মোহর কমাও কারণ মোহর যদি সম্মানের কিছু হতো মোহর যদি সম্মানের কোন বিষয় হতো তো রসুল কালিম সাল্লামের চেয়ে সম্মানই আর কি সবচেয়ে বেশি মোহর তো রসুলের হতো তেমন হয় নাই তেমন হয় নাই সামাজিক অবস্থান থেকে এটা কমে যায় তার পারিবারিক যে সমস্ত অনন্য আপনার আছে তাদের থেকে অনেক কমে যায় এমনটাও যেন না শরীয়তের এই বিষয়টা নিয়ে যেন কোনো পুরুষ আবার সুযোগ না যে শরীয়তের মহল কমাইতে না কমাইতে বলছে তোমার সামর্থ্যের বাইরে যেতে মানা করছে তোমার সামর্থ্য সাধ্য যতটুকু আছে মেয়ের সামাজিক অবস্থান যতটুকু ওইটা দিতে হবে কারণ এটা শরীয় আরেক হুকম সেটা হচ্ছে আঞ্জিল উন্নয়ন প্রত্যেক মানুষকে তার অবস্থান অনুযায়ী মূল্যায়ন করা দরকার অমর ফারুক রাজিউল্লাহ সময় আউ বকর সদ্দিক রাজিয়াল তালুর সময় হয়ত উলসামা ইবনে জায়দ রদিউল্লাহ তালুকে যখন জিয়া পাঠানো হচ্ছিল। ঝান্ডা দিয়া নেতৃত্বে হাজার তাহলে বারবার তাকে তাগাদা দিছে যে দেখো খ্রিস্টানদের আলেম যারা তাদের সাথে যতটুকু সম্ভব সদ আচরণ করা কারণ সে তাদের কাছে সম্মানিত মানুষ আর যেখানে যে সম্মানিত মানুষ তাকে তাকে সম্মান দেওয়া উচিত যে এই ক্ষেত্রেই হোক এটা বুঝা উচিত মেয়েদের মহর কমানোর উদ্দেশ্য এটা না যে আমি লামসাম একটু ধরে দিলাম না আমার যতটুকু সামর্থ্য আছে এবং তার যে অবস্থান সামাজিক এই সব কিছু মিলে যায় এই জন্য ইসলাম কুফু দুই পরিবারের সামাজিক অবস্থান যেন বরাবর হয় এটা অত্যন্ত গুরুত্ব দিয়েছে ইসলাম এমন যেন হয় যে খুব উঁচু নিচু হওয়াতে দেখা গেল পরবর্তীতে মনোমালিনতার সৃষ্টি হবে এগুলোই তখন তাদের মধ্যে দূরত্বের কারণ হয়ে যাবে এটা যেন না আর দিনদারিকে প্রাধান্য অবশ্যই দিতে হবে দিনদারি থাকলে তো আর এই সমস্ত প্রসঙ্গই আসবে কারো যদি দিনদারি থাকে তো এই সমস্ত প্রসঙ্গই তো আসবে না তখন তো সে দেখবে আমার স্বামী দিনদার কিনা আমার স্বামী আমার দিন পালনে কোনো বাধা সৃষ্টি করে কিনা এটাই তার জন্য সুপ্রিয়ার কারণ হবে স্বামী কি দিল তাকে না দিল এগুলো নিয়ে তো তার প্রেশানি নাই ভাই আমাদের মধ্যেই জানে বহু মানুষ আমরা হয়তো পাবো যিনি এখন পর্যন্ত মহার আদায় করেন না আমরা আশা করব যে এটা একটা ডিসকাস করে নেওয়া বিবির সাথে আলোচনার মাধ্যমে এটা শেষ করে নেওয়া এই হক আদায় না করে মারা গেলে আল্লাহর কাছে কিন্তু আটকায় যেতে হবে আটকায় দেবেন আল্লাহ আর বিবি বলে ছাড় পেয়ে যাবেন না এটা তার পাও না বিয়ের সময়ের কথাও বলেছিলাম গত সপ্তাহে মেয়ের মোহর টাকা দিয়ে তার জন্য বাজার সদাই করে নিয়ে আসা হয় এটা একটা নুনরাম মেয়ে কিচ্ছু জানে না এই ক্ষেত্রে মেয়ের পক্ষ এই জায়গায় ভূমিকা রাখে এটা অন্যায় ভূমিকা নিজেরা আলোচনা করে কত দিবেন নগদ কত বাকি এগুলো সব আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া ইসলাম নাকি অধিকার দেয় না আসলে অধিকার তো আমরা নষ্ট করেছি ইসলাম কি বলেছে নাকি এই রকম করতে মেয়ে যদি বালেওয়া হয় তার কাছ থেকে সব কিছু জেনে নিতে হবে যে তোমার এত মহর নির্ধারিত হচ্ছে এত টাকা নগদ আসছে এত টাকা অলঙ্কার বাবদ আসছে তুমি রাজি কিনা যদি রাজি না হয় তাকে ওই ক্যাশই দিতে হবে সে যদি রাজি না হয় তাকে ক্যাশই দিতে হবে সে জানিতে নিতে চায় তাই দিতে হবে তার হক সে জানিতে চায় তাই তাকে দিতে হবে আমার মন মতো কিছু তাকে ধরাই দিলাম না পাওনা নগদ অর্থ দিয়ে আদায় করা কেউ যদি মেনে নেয় যেটা নগদ অর্থ না দিয়ে এর বিকল্প আমাকে কিছু দিলে সে যদি মেনে নেয় সেটা ভিন্ন কথা কিন্তু যদি মেনে না নেয় আর এই মেনে না নেওয়ার অধিকার তারা আছে অথচ আশ্চর্য আমরা কেউ তাকে জিজ্ঞাসাও করি না মানে কোনো রকম বিদায় করতে পারলেই যেন আমি বাঁচিআ আমাকে তো ইসলাম এত চমৎকার বিষয় দিয়েছে তার অধিকার বিষয়ে আমি এটা না মানলে এটা ইসলামের দুষ্ণা অন্যায় করতেছি আমি আর দুষ ফালাচ্ছি ইসলামের উপর মহামদুল্লাহ ভাই ওই যে বলেছি শয়তান্ত সারাক্ষর লেগেই থাকে এই সম্পর্কটা এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য শয়তান সারাক্ষণ লেগে থাকে আর এসে আমাদের কাছে তাবিজ চায় যে কি হইল সম্পর্ক ভালো না নষ্ট হওয়ার উপর যে কোনো মুহূর্তে চলে যেতে পারে একটা দিয়ে রাখছে হাদিস আল্লাহ রসুল তাবিজ দিয়ে রাখছেন আফলা সদাচরণের তাবিজ আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যে মেয়ে সম্পর্কে সুপারিশ আসছে আমি তার হক কতটুকু আদায় করছি তার সাথে আমার সম্পর্ক নষ্টের কারণগুলো কি এগুলো আগে বের করা সম্পর্কের কারণ নষ্ট হওয়ার মধ্যে সবচেয়ে বেশি কারণ যেগুলো আমরা দেখি সমাজে সেগুলো হচ্ছে স্বামীর পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যতা স্বামীর ঘরে বোন থাকে অনেক ক্ষেত্রে যদি যৌথ ফ্যামিলি হয় বোন থাকে মা থাকে বাড়ি থাকে ছোট ভাইরা থাকে তাদের সাথে নতুন ওই মেয়ের সম্পর্ক অ্যাডজাস্ট হয় না হতে পারে কেন হয় না এটা এক বড় প্রশ্ন কেন হয় না সেও তো মানুষ সেও আরেক ঘর থেকেই আসছে আরেক ঘরে ছিল কেন হয় না সম্পর্ক সুসম্পর্ক মধুর সম্পর্ক কেন হয় না ওই কেন উদ্ঘাটন করা দরকার ওই কেন উদ্ঘাটন করতে গেলে দেখি যে আসলে ওই মেয়েটা ছেলের আপনজনকে আপন করে নিতে পারে নাই এটা বিভিন্ন কারণ হতে পারে আপন করে নিতে পারে না আর ছেলেও মেয়ের পক্ষের আপন জনকে ওইভাবে আপন করে নিতে পারে না ওই জন্য তাদের আপনজনের দূরত্বের কারণে তাদের মধ্যে একটা থাকে। যে এর জন্যে দুইজন দুই পক্ষের দায়িত্ব নেওয়া স্বামী দায়িত্ব নিবে মেয়ের আপনজনের যে তাদের মেহমানদারি করানো তাদেরকে ঈদ উপলক্ষে কিছু দেওয়া আদিয়া তোহফা এগুলো সব আমার জিম্মাদারি তুমি এগুলো চিন্তা করবে আর মেয়ে দায়িত্ব নিবে স্বামীর পক্ষের যে তোমার বোন তোমার মা বাবা তাদের একটু খেদনা তাদের কাপড় চোপড় তাদের একটু আরাম আয়সের চিন্তা এগুলো সব আমার দায়িত্ব দুইজন যখন এরকম নিয়ে নিবে ইনশাল্লাহ উভয় পক্ষের আপন জন তাদের উভয়কেই মহাব্বত করতে থাকে আর উভয়ের ওই মহাব্বতটা তাদের নিজের মধ্যেও মহাব্বত তৈরি হওয়ার এক বড় মাধ্যম হয়ে যাবে সুসম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ তারা হ্যাঁ গড়ে গেলে ওই যে মেজাজ সারাক্ষণ কষ্ট করে ভদ্র সারাক্ষণ বাইরে নাটক করছে কতক্ষণ সহ্য হয় ওই কৃত্রিম ভাবনিয়া কতক্ষণ থাকা যায় লাস্টে ওই সব কিছু যায় ঝাড়ে কোথায় ঘরের মধ্যে আলি সাল্লামের আখলা কেমন ছিল কি করতেন তিনি হুমায়রা হুমায়রা তো আয়সার কোন ছেলেন নাম না মায়া করে ডাকতেন হুমায়রা ডাকতেন এমনি হমরুম শব্দ হচ্ছে অর্থ হচ্ছে লাল অতি লাল টুকটুক ওই রকম সুন্দর ওইভাবে ডাকতেন রসিল मायब्बत बुजत रसुल करीम सलाम आशा तुम्हें जो असंतुष्ट थो बुझा খুশি থাকলেও বুঝি ডাক শুনেই বুঝি তুমি আমাকে কিভাবে ডাকো ও ভাই এই জন্য আকর্ষণের সম্পর্ক মধুর করার জন্যে এমন কোনো শব্দ আলোচনার মাধ্যমে ঠিক করে না যে এই শব্দটা শুনলে বেবি খুশি হোক এগুলো খুব সিম্পল জিনিস আমাদের মনে হচ্ছে যে এগুলো বুঝি মসজিদে বলার জিনিস এগুলোই মসজিদে বলার জিনিস আপনার ঘর যদি ওই শয়তান ভরে যায় আমল এক সব বরবাদ হয়ে যায় কারণ শয়তান সারাক্ষণ ওই ঘরটাকে আগুন বানিয়ে নেবে সে ঘরের সাথে আগুন আর ওই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন দূরত্ব তৈরি হবে ওই চলে যাবে অবৈধ সম্পর্ক সম্পর্কগুলো কেন হচ্ছে পরকিয়া কেন হচ্ছে এগুলো এগুলোর মূলে যে নিজেদের আপোষের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এরকম না কিন্তু তাদেরও এরকম বহু কিছু আছে যেগুলো হক আদায়ের ব্যাপার আছে শেষ পর্যন্ত আপনাদের ওই সন্তুষ্টি এটা অ্যাবাদতের কাম তার সাথে একটা সুসম্পর্ক এটা অ্যাবাদ আছে রবীন্দ্রের সন্তুষ্টি আপনার ন্যাক আমলের যে আমল নামা সেটা তো ভারী হচ্ছে আলহামদুলিল্লাহ আমলের নামে তো ভারী হচ্ছে আল্লাহ তাল রহমতের দৃষ্টি আপনার দিকে তো আল্লাহ তাল রহমতের দৃষ্টি যদি আপনার উপর থাকে তো আপনার উপর আল্লাহর রহমত না হাজির আপনার এক আমলের আমল নামা ভারী হচ্ছে না আলহামদুলিল্লাহ আর যুবক যারা বিশেষ করে তাদের জন্য এগুলো বেশি জরুরি বিষয় যে আজকাল সমাজ এত মুাবিতে ভরে গেছে বলতেও লজ্জা লাগে বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রামগুলো বিশেষ করে ওই হিন্দুস্তানের বাংলা চ্যানেলগুলো আমরা শুনি এগুলা শুনতে শুনতে একদম মানে এত কাম ঝালাপোলা হয়ে গেছে যে ওই সমস্ত চ্যানেলগুলো আমাদেরকে শেখাচ্ছে প্রতিনিয়ত স্বামীর সাথে কিভাবে স্বামীকে মোকাবেলা করতে হবে স্বামীকে ধোকা দেওয়া কিভাবে আরেক এক ঘরের মানুষের সাথে সম্পর্ক করতে হবে এগুলা দেখায় বসে বসে সে ওগুলা দেখে আমি স্বামীও তাকে ওই সব রেডি করে তার সামনে রেখে দিচ্ছি যে দেখো আমি সারাক্ষণ আসবো না সেও চিন্তা করে যাক একটা নিয়ে পরে থাকো আমি কই গেলাম না গেলাম এই খোঁজখবর তো আর নিরো বেঁচে গেলাম তুই পরে থাকো একটা নিয়ে মার্শাল্লা এই যদি অবস্থা হয় তো কেমনি সম্পর্ক থাকবে স্বামী থাকে এক ঘরে বিবি থাকে এক ঘরে সকালে একসাথে আসে না রাতে একসাথে হয় না রসুল কালিমসালাম এক শুধু তাই রসুলের যে আর আমাদের মধ্যে আবার অনেক বড় হুজুর আছেন এরকম সুবিষার যে বিবিদেরকে কোথাও নিয়ে যাওয়া তার একটু মানসিক প্রশান্তির কোন উপলক্ষ তার সামনে পেশ করা এইগুলো তো দিনের খেলাফিন বিরুদ্ধ কাজ সারাক্ষণ তাকে ঘরের মধ্যে ফালাই রাখো এইটাও ইসলাম বলে নাই আমি ইসলামের নামে এমন কিছু তার উপর চাপাইয়া দিব না যেগুলো ইসলাম বলে নাই হঠাৎ রসুল করিম সাল্লি এক সাহাবি দাওয়াত দিতে আসছেন দাওয়াত দিতে আসছেন রসুল বলেন যাবে সাথে যদি যায় তাই আমি যাবো সাহাবি গরিব মানুষ বেচারা একজনের দাওয়াত চলে গেছে দেখেন সাহবাই সাল্লা রসুল সম্পর্কটা কত ইজি ছিল রসুলেরিম সালাম দিচ্ছেন রসুল বললেন দাওয়াত দিলাম একজন এখন ঘর সন্ধ্যে যাইতে চায় আমরা হইল তো ঠিকই বলতাম হুজুর এই তো দাওয়াত দিতে চাই না দাঁটি একজন চারজন চলে আসলো তারা হ্যাঁ সাহাবি ওরকম বলেন নাই বলেন হুজুর একটু দেখি গেছে যা যাচ্ছে সম্ভব না আবার আসছে রসুল আল্লাহ দাওয়াত আপনার রসুল বলেন না আয়সাকে ছাড়া যাব না আবার চলে গেছেন সাহ আবার চেষ্টা করছেন দুইজনের খাবার জোগার করা যায় কিনা দেখেন অভাবের সংসার তারপরে রসুলকে দাওয়াত দিয়া খাওয়াবেন তো আবার ঘরে গিয়ে কিছু ব্যবস্থা হয়েছে যে আয়সা সহ দাওয়াত দেওয়া যাবে আয়সা রসুল আল্লাহ ঠিক আছে দুজনই চলেন দুজনকে নিয়ে আগে আমার বলার উদ্দেশ্য রসুলের কেরিমসাল্লাহ আরমিদের নিয়ে দাওয়াতও যাইছে বাইরে সময় দিতেন রসুল প্রয়োজনে বাইরে বের হইতেন প্রয়োজনে যাবেন এখন যাই আমরা একদিকে বিবি যায় এক একদিকে এটা ইসলাম সমর্থন করে নাই আমি যেটা ইসলাম বলে আবার ইসলাম যেটা মানা করে নাই ওইটাকে ইসলাম বানিয়ে নিতে ওটাও আমরা বলবো না যতটুকু আছে গন্ডির মধ্যে সুযোগ সেই সুযোগ গ্রহণ করা যেতে পারে আনহার সাথে দৌড় প্রতিযোগিতা দেন না এটা আপনারা জানেন রাতের অন্ধকারে দুজন প্রতিযোগিতা লাগছে চলো কে আগে যা দেখি তো রসুল করিম সালাম ইচ্ছা করে হেরে গেছেন একটু আনন্দ দেওয়ার জন্য আনন্দ পাবে আমরাও বাচ্চাদের সাথে অনেক সময় ইচ্ছা করে হেরে যাই তুমি জিচ্ছ তার মনটা খুশি হয় তো রসুল করিম সাল্লাম ইচ্ছা করে হেরে গেছেন আসতে তোর টিউশন আগে গেছেন রি আল্লাহ আবার যখন তোর প্রতিযোগিতা এবার রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম জিতে গেছে ইচ্ছা করে তো রসুল কি বললেন আয়েশা তিলকা বি তিলকা সমান সমান আগে একবার আমি হারছি এখন আমি জিতে গেলাম খেলা ড্র কেউ আর হার জিত হলো না একটা আনন্দ দেওয়ার একটা আনন্দ দেওয়া এটা বিবিদেরকে আনন্দ দেওয়ার জন্য ইসলাম কত রকমের আমাদের সামনে প্রমাণ আসছে রসুলের কত রকমের প্রমাণ আসছে তাকে নানাভাবেই আনন্দ দেওয়া যেতে পারে এবং কোরআনের যে শব্দ অথবা আরবি যে শব্দ স্বামী স্ত্রী আরবিতে ব্যবহার হয় স্বামীকে বলে আরবি স্ত্রীকে বলে জৌ বিয়ের সম্পর্ক যে যা আপনার অধীনস্থ কোনো কর্মচারী ভাববেন না আপনার ঘর দৌড় এগুলো ঠিকঠাক রাখার কাজের লোক ভাববেন নাজিবিল্লা আপনার রান্না করার বাবুর্চি ভাববেন না আপনি ভাববেন আপনার লাইফ পার্টনার তখন আপনি চিন্তা করবেন তার যতটুকু অধিকার আমার যতটুকু অধিকার তারও অতটুকু অধিকার আমার দায়িত্ব হচ্ছে বাহির গুছানো আর তার দায়িত্ব হচ্ছে ঘর গুছানো ঘরের সমস্ত জিম্মাদারি সে আদায় করবে বাহিরের সমস্ত জিম্মাদারি আমি আদায় করবো এখানে কে নেতা আর কে তার অধীনস্থ এটা বিষয় না বরং ইসলাম নেতা যাকে বানায় তার জিম্মাদারিও বেশি হরত মুস্তি শফি রহমতুল্লাহ কি বলেছেন যে সাহেব রহমতুল্লাহবন্দর অনেক বড় আলেন ছিলেন মুরব্বী ছিলেন তো বলে যে আমরা এক জায়গায় সফরে যাবো সাহারনপুর উত্তর উত্তরপ্রদেশের একটা জেলার নাম স্টেশনে সাহার তো এখন সফরের আদব হচ্ছে হাদিসের কথা যে একজনকে আমির মানো সফরের মধ্যে যে আমির সাহেব যা বলবেন তা সবাই মানতে হবে মশোয়ারের মাধ্যমে আমির সাহেব যা বলবেন তা সবাই মানবে তাইলে হয় কি সফরটা সুন্দর হয় না হয় এক একজনে এক এক রকম মধ্যে তখন সফরের মধ্যে চলা কষ্ট হয়ে যায় এই জন্য সফরের আগে হচ্ছে একজনকে আমির বানায় না একজনকে নেতা বানায় এখন যেহেতু আজাজ আলী সাহেব তিনি সকলের মধ্যে মুরব্বী এই সকলের চিন্তা যে হুজুরি মুরব্বী হুজুরি আমির সাহেব হবেনা এখন এজাজ আলী সাহেব বারবার অক্ষমতা প্রকাশ করতেছেন ভাই আমার দ্বারা সম্ভব না আমি হব না এটা এই দায়িত্ব আমাকে দিও না আমার পক্ষে সম্ভব না সবাই তো নাচুর বান্ধা যে হুজুর মুরব্বী আমির তো হুজুরি হবে আমি বলছিলাম আমাকে নেতা বানায় না ইসলামের নেতামানি আমার উপর কর্তৃত্ব করবে এটা না ইসলামের নেতামানি সাইয়দুল কবিহম নেতা তিনি যিনি সেবক হবেন ইসলামের নেতার অর্থ হচ্ছে তিনি হবেন তার অধীনস্থ যারা সকলের সেবক আমাকে যেহেতু নেতা বানাইছে এখন আমার উপর গাড়ি হবে না হয়তুন পরামর্শ ভাই এই তো হচ্ছে ইসলাম আমার ঘরে আমাকে আল্লাহ চৌত্রিশ নম্বর আয়াত যেই প্রসঙ্গটা আসছে আর প্রশাসক ঘরের মধ্যে যিনি পরিচালক পরিচালক ঘরের ওই অর্থ এটা না যে আমি আমার বিবির উপর সবকিছু চাপাইয়া দিব এর অর্থ এটা এর অর্থ হচ্ছে আমি কোন হুকুম চাপাইয়া দিব যা ইচ্ছা তাই তার সাথে আচরণ করব ও ভাই ইসলাম তালাকে এই স্বাধীনতা দেয় নাই বরং আর কারোর পক্ষে আল্লাহ তালা নিজে সুপারিশ করছেন বলে এরকম আমরা দেখি না স্পষ্ট যদি তার মধ্যে খারাপ কিছু পাও হতে পারে। তোমার কাছে খারাপ মনে দিতে পারে কিন্তু তার মধ্যে এমন অনেক কিছুই থাকতে পারে যেগুলো তোমার জন্য মঙ্গলের তাফসির কিতাবে আসছে এর অর্থ হচ্ছে যে তার পেট থেকে আল্লাহ তেকটার সন্তান তোমাকে দিতে পারেন কাজে তুমি সফর করে নাও এমনও হইতে পারে তার আচরণটা একটু কঠিন কিন্তু তার আখলাহ চমৎকার আমরা দেখি এরকম সমাজে অনেক মেয়ের কথাবার্তা খুব ঝাঁঝার কিন্তু তার আখ্লা আখ্লাকের ব্যাপারে কেউ আঙুল তুলতে পারে না অনেক মেয়েকে এরকম দেখি আমরা কথাবার্তা মানুষের সাথে কঠিন কথা বলে বলুক কঠিন কথা বলুক কিন্তু তার চরিত্র তো সুন্দর যেটা তোমার জন্য অনেক জরুরি বিষয় অনেক বড় নিয়ামত আর আমাদের এই অঞ্চলের মেয়েরা আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মেয়েরা জান্নাতি হুরদের যে মূল দুইটা গুণ আলহামদুলিল্লাহ আমাদের ওই মেয়েদের মধ্যে গুণগুলো আছে এটার কদর করা জরুরি না আমি কে মূল্যায়ন করব না জান্ জান্নাতের যে নিয়ামত আমাকে দিবেন হুর ওই হুরদের মধ্যে দুইটা গুণ এক হচ্ছে স্বামীকে ভালোবাসবে আরেক হচ্ছে অবনতময় আমার স্বামীর সামনে চোখ নিচু করে থাকা ও ভাই আমাদের ঘরের মেয়েরা অধিকাংশই তো তারা ওই অভিযোগ করে না যখন নিজেরাই মেয়ের আপন যখন কোনো কিছু বলতে চায় মেয়ে বাধা দেয় না কিছু বলেন না আমার স্বামী এটা আমি বুঝবো আলহামদুলিল্লাহ এটা কদর আপনি করবেন না যে মেয়েটা তার আপনজন সব ছেড়ে আপনার কাছে চলে গেল সে তার বাবাকে ছেড়ে দিল ওই এক কালিমা পড়ে সে তার মাকে ছেড়ে দিলো আপনজন জন ছেড়ে দিল জন্মভূমি ছেড়ে দিলো তোমাকে আপন বানায় আনলো আর তুমি কালিমা রাহা ইহাম্মদ রসুল পড়ছ আপন জন ছাই আল্লা বাড়িতে আসতে পারো নাই মসজিদে আসতে পারো নাই তুমি তাকে পকা দাও কোন সাহসে তুমি তো তার চেয়ে নিকৃষ্ট যে হাল এক তোমাকে বানাইলেন যে হাল তোমাকে এত নিয়ম দিলেন অঙ্গ প্রত্যঙ্গের মালিক তো তুমি না ওই মেয়ের হায়াতের মালিক তো তুমি না অথচ তোমার শ্বাস মালিক আল্লাহ তোমার হায়াতের মালিক আল্লাহ তোমার সমস্ত অঙ্গ মালিক আল্লাহ তাহারা যিনি এত আমদান দিলেন সেই আল্লাহর কালিমাপা তুমি আল্লাহকে আপন বানাইতে পারো না আর যে মেয়েটা কালিমা পড়া তোমাকে আপন বানাই সব ছেড়ে দিল তুমি কোন সাহসে তার সাথে কথা বলো হ্যাঁ একটা মেয়ের মধ্যে বহু রকমের গুণ থাকে কিন্তু ভালো গুণগুলো আমার দেখলেই শান্তি আসবে আমি যদি খারাপ গুণগুলো দেখতে থাকি শয়তান যেগুলো ফিফটি ফিফটি খারাপও ধরা যায় ভালোও ধরা যায় ওগুলোকেও শয়তান আমার সামনে বড় করে দেখাবে আর আমি যদি ওই খারাপ গুণগুলোর দিকে না তাকায়া ভালো গুণগুলোর দিকে তাকাই ইনশা আল্লাহ তাহারা আল্লাহর রহমত না আমার আচরণের কারণে আমার বিবি ভালো হইতে বাধ্য কয়দিন আর আপনার সাথে টানাবি করবে এটা তো তার স্বভাব এটা আল্লাহ তাহারা তার মধ্যে একটা গুণ দিচ্ছে যে সে উদাসীন হবে মেয়েদের গুণ এটা সে একটু উদাসীন হওয়া আপনি উদাসীনতার কারণে তাকে ধমক দেন এই উদাসীনতা নারীর জন্যে গুণ এটা কথা না কোন সমস্ত উদ্দেশে আয়াতিল যে গুণ গুলো মুফাসিনাম করেন একটা মেয়ের জন্য কোন গুণগুলি আসল কি গুণ যারা অপবাদ দেয় মহসিনাত পবিত্র মেয়ে যে অন্যায় করে নাই এমন মেয়েকে যারা অপবাদ দেয় কাজে যে সমস্ত মেয়েরা নিজের আখ্লাকে চরিত্রকে ঠিক রাখে এটা হচ্ছে একটা মেয়ের সবচেয়ে বড় গুণ তার আচরণ আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু যদি চরিত্র সুন্দর হয় আপনি এটা মূল্যায়ন করতে হবে এটা তার সবচেয়ে বড় গুণ পুরাণের ভাষ্য এরপর উদাসীন উদাসীন খুব সচেতন না খুব বিয়ের সময় গিয়ে জিজ্ঞেস করে সমাজের অবস্থায় বলতেছি বিয়ের সময় গিয়ে জিজ্ঞেস করবে সুরে ফাতে পারে কিনা ওইটা জিজ্ঞেস করে না নামাজের সুরাগুলো জানা আসে কিনা ওইটা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে যায় টেলিভিশনের কোন প্রোগ্রাম তোমার পছন্দ মেয়ের রুচিবুত কেমন ওইটা জানার জন্য এগুলো জিজ্ঞেস করেন ওই টেলিভিশনের প্রোগ্রামে যা হয় সে তো ওই ব্যাপারে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাই যাচাই করেন তা ঘরে আসে আসে স্বামীকে ভালোবাসবেন আরেক ঘরের দিকে তার মন থাকে আপনি তো দেখেই আনছেন আপনি যদি জিজ্ঞেস করতেন কোরআনির সুর আর কয়টা পান ওইটা তো খবর নাই স্মার্ট মেয়ে চাইছেন তাই এখন তার ওই স্মার্টনেস প্রকাশ করতেছে আপনার কাছে আপনারা এখন এত খারাপ লাগেবেন আল্লাহ তারা তো বলছিলেন গাফিলাত আনার জন্য সহজ সরল মেয়ে আনার জন্য একজন সহজ সরল মেয়ে যে একটা ঘরের জন্য তিন নাম্বার কোন হচ্ছে আলমিন সে মানুষও দিনদা চরিত্র ভালো একটু উদাসীন গাফিল খুব বেশি পণ্ডিত না তিন নাম্বার হচ্ছে ইমান আমলও ভালো এই তিনটা গুণ যদি কোন হয় চারটা গুণ দেখা ইহা তার সৌন্দর্য তার বংশ তার মাল এবং তার দিন ধর্ম কেমন আখলা চরিত্র রসুল বলেন ফারি তোমরা দিনকে প্রধান দিলে সফলতা পায় আমি ওই রসুল যেটাকে প্রধান্য দিতে বলছেন ওইটার দিকে আমাদের কারো কোনো দৃষ্টি নাই কেউ যা জিজ্ঞেস করে না এগুলো খুব কমে গেছে এখন এখন মেয়ে দেখতে যা যায় দেখে কেমন সুন্দর কিনা বাবার সম্পদ কেমন আছে জামাই কখনো বিপদ মূল্যে কাজ হবে কিনা এগুলা যায় দেখে তো এগুলা দেখলে এগুলা কি রহমতের কারণ এগুলা কি মহাব্বতের কারণ এগুলা শান্তির কারণ মাল শান্তির কারণ কখনোই না দিন শান্তির কারণ আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহর জিকের এপাদত হচ্ছে অন্তর প্রশান্তির কারণ আর আমি অন্তর প্রশান্তির কারণ বানিয়ে নিয়েছি রূপ সৌন্দর্যকে শ্বশুরবাড়ির সম্পদকে তো শান্তি আসবে এরপর এরপর মেয়ের যে হক মোহর আদায় করা যে প্রসঙ্গে ছিলাম ওইটা তো আমি দেই না উল্টা মহর নেওয়ার দান্দায় থাকি মোহর আমি মোহর ভরলাম আর কি ভদ্রতার খাতিরে সেটা তো মোহর না যৌতক যৌতক কেউ বলেন এটা ডাকাতি কেউ বলেন চুরি আসলে ভিক্ষাবৃত্তি এটাও হতে পারে জগতে বহু রকমের ডাকাত আছে আপনাদেরকে বলি বহু রকমের চোর আছে কিন্তু এই শ্বশুরবাড়ির ডাকাত এর চেয়ে অভদ্র চোর মনে জগতে আর নাই এর চেয়ে অভদ্র ডাকাত মনে আর জগতে নাই শ্বশুরবাড়িতে গিয়ে কেউ শ্বশুরের টাকা ডাকাতি করে তো আপনি জামাই না অন্য কিছু যৌতুক নেওয়া আর শ্বশুরের গলায় ছুরি ধরে ডাকাতি করা কোনো পার্থক্য নাই দুটাই জাহান নামে নিশ্চিত থাকেন এক ডাকাত রাস্তায় ডাকাতি করে আরেক ডাকাত আপনি শ্বশুরের গলায় ছুরি ধরে ডাকাতি করলেন আপনার গলা আপনি ছুরি ধরছেন কয়টা একটা কয় লাখ টাকার চাঁদা চাইছেন নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন আল্লাহ যদি আপনাকে একটা মেয়ে দেয় ওই মেয়ের জামাই আপনার ঘাড়ের গলায় ছুরি ধরেন দুইটা দুই লাখ টাকার চাঁদা চাইবে যদি আপনার এক লাখ টাকা চায়া থাকে। ডাবল শাস্তি দুনিয়ায় শুরু হয়ে যাবে নিশ্চিত থাকেন এটা আমরা দেখছি যে সমস্ত ছেলেরা শ্বশুর বাড়িতে আনছে আপনি জানাই আপনার কাছে চাইবে না কামার দাজি যেমন করবেন তেমন পাবেন ফল এটা দুনিয়ার সিস্টেম আপনি যেমন করবেন তেমন ফল পাবেন এটা দুনিয়ার সিস্টেম ভাই তো আল্লাহ তাহলে আমাদেরকে এই সমস্ত নুন গ্রামি থেকে নামি তোমরা আমার ভাই তোমাদের কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট আল্লাহর অবস্থে আল্লাহর অস্তে এখন থেকে নিয়ত থাকো নিয়ত করে ফেলো যে বিয়ে করবো ইনশাল্লাহ আলা শ্বশুর বাড়িতে গিয়ে ডাকাতি করব না বিয়ে করব কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে ডাকাতি করব না শ্বশুর তার মেয়ের যে হক সেটা মেয়ে বাবা মারা গেলে পাবে জীবিত থাকা অবস্থায় শ্বশুর যদি কিছু দেয় দিবে তার কাপড় চোপড় নিয়ে আমার কি টেনশন একটু খেয়াল করি মেয়ে শাড়ি পরে মেয়ের স্যালোয়ার কামেজ পড়ে এখন বাবা মেয়েকে সালোয়ার কামেজ দিল কি দিল না এটা নিয়ে আমার কি টেনশন ওইটা কী দিলে আমি পাবো না আমি করবো মেয়ের স্যালোয়ার কামি আমি পড়বো ওইরকম বলদ যদি আমি হই রকম গাধা যদি আমি হই তাহলে আমারও যেন টেনশন থাকে শ্বশুরবাড়ির সম্পদের দিকে ওটার মালিক আমি না ওইটা নিয়ে আমার টেনশন না যার টেনশন সে যদি মনে চায় করবে না মনে চাই নাই আনলো কি আনলো না ছেড়ে দিল কে দিল না এটা আমার বিষয় না এটা তার হক এটা তার অধিকার তাকে জিজ্ঞেস করার অধিকারও আমার নাই আর জিজ্ঞেস করলাম পনেরো বার টাকাটা কি করছো এসে না দেওয়া এবার এটাও আমাদের মধ্যে একটা সমস্যা আমাদের ও ভাই একটু স্বাধীনভাবে তাকে একটু স্বাধীনতা দেন এমন ভাবে তাকে আটকায় ফেলেন না সে আপনার বান্দি না আপনার গুলাম না बोझा दरकार बीबी पकेट खरच एक ना अब हिसाब चान कैन हिसाब चाहलेना खरच कर बाबा मैं क्यों दी তার ইচ্ছা মতো আপনার বাবা মার জন্য কিছু খরচ তার করতে মন চাইতে পারে আর এতে করে আপনার আপন সে আরো আপন বানায় নিতে একটা সুযোগ তাকে দেন ইনশাআল্লাহ আলী আসাল্লাম যে আফলাক গুলো আমাদের সামনে রেখেছেন ভাই বিবিদের সম্পর্কে ওই আফলাক গুলো যদি আমরা রাখতে পারি ইনশা ওই ঘর শান্তির ঘর হয়ে যাবে ইনশা শয়তান ওই ঘর থেকে পালাতে বাধ্য ইনশাআল্লাহ الله تعالى ما در كشف طوفي كان عائد كرنامين في كرن الحمد لله